পরিবেশিত অডিও লেকচার সিরিজ হবে ইসলামী উম্মার মুখ এবং মুখোর্ধারী শত্রুদের প্রচারণার ধুম্র জালে রসুলের সান্নিধ্যে ধন্য এ মহান সাহাবির জান্নাতি চরিত্র আমাদের দৃষ্টিপথ থেকে আজ হারিয়ে গেছে সম্পূর্ণ রূপে। ফলে আজকের ইসলামী দুনিয়া সিফিনের যুদ্ধে আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণকারী মোয়াবিয়ার কথা তো জানে কিন্তু জানে না সেই মোয়াবিয়ার কথা যিনি ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের পরম প্রিয় পাত্র ওহি লেখার দায়িত্বে নিয়োজিত রসুল উল্লাহ সাল্লাহসাল্লামের দোয়া এবং সুসংবাদ লাভের যিনি ধন্য তিনি মোয়াবিয়া ইবন আবি সুফিয়ান রাদিউল্লাহুতানহুমা ওমর রাদিউল্লা আনহুর মতো অঠোর আদর্শবাদী খলিফার মুখেও যিনি যোগ্য নেতৃত্ব এবং শাসন দক্ষতার অকুণ্ঠ স্বীকৃতি অর্জন করেছেন এবং ইসলামের ইতিহাসে প্রথম নৌবহর প্রতিষ্ঠার মাধ্যমে জীবনের শ্রেষ্ঠ অংশ যিনি রোমানদের বিরুদ্ধে জিহাদের ময়দানে কাটিয়েছেন সাইপ্রাস রোডেশিয়া এবং সুদানের মতো গুরুত্বপূর্ণ দেশগুলো তিনি মুসলিম জাহানকে উপহার দিয়েছেন বহু বছরের বিভেদ রক্তপাতের পর গোটা ইসলামী উম্মাকে পুনরায় এক পতাকার নিচে যিনি নিয়ে আসার জন্য কাজ করেছেন যিনি ঐক্যবদ্ধ করেছেন জিহাদের মৃতপ্রায় ফরজ যিনি পুনরায় জিন্দা করেছেন তার পূর্ণ পরিচয় আজ চাপা পড়ে গেছে প্রচারণার পুরো আস্তরণের নিচে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে যা পড়ে শোনালাম সেটা হচ্ছে ইতিহাসের কাঠগড়ায় মোয়াবিয়া আবু তাহের মিসবা অনদিত সেই বইটির কিছু অংশ মূল বইটি লিখেছেন মোহাম্মদ তকি আসমানী হাফিজাহুল্লাহ আমাদের আজকের আলোচনায় এই বইয়ের বিভিন্ন অংশ আমরা উল্লেখ করতে যাচ্ছি কাজেই এই অডিও আলোচনার শুরুর ভূমিকাটি সেখান থেকেই আপনাদের জন্য নির্বাচন করা হয়েছে আজকের এই পর্বে বেশ কয়েকটি অংশ রয়েছে প্রথম দিকে কয়েকটি বিষয়ের তাত্ত্বিক আলোচনা এরপর রয়েছে বিভিন্ন ঘটনা এবং শেষের অংশে রয়েছে মোয়াবিয়া ইবনী আবিসুফিয়ান রাজিউল্লোদানহুমা তার মর্যাদা এবং ফজিলতের আলোচনা মোয়াবিয়া রাদিউল্লাহ আনহুর পুরো নাম হচ্ছে মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান পিতার নাম সাখর ইবনে হার্ব ইবনে উমাইয়া ইবনে আব্দে শ্যামস ইবনে আবদে মানাফ অর্থাৎ আব্দে মানাফের মাধ্যমে তার বংশধারা উপরের দিকে গিয়ে রসুল উল্লাহ সাল আলিয়া স্লামের সঙ্গে মিশেছে রসুল্লাহ সাল আলহসলামের একজন সম্মানিত সাহাবি হওয়া সত্ত্বেও পরবর্তী সময়ে তিনি অনেক রকমের সমালোচনার শিকার হয়েছেন এবং তার নামে নানা ধরনের মিথ্যা বানোয়ার কথাও উদ্ভাবন করা হয়েছে এসব কারণে এবং সমকালীন প্রেক্ষাপট বিবেচনায় মোয়াবিয়া রাজিউদ্লানহু সম্পর্কে জানা বিশেষ গুরুত্বপূর্ণ এই উদ্দেশ্যে আমরা হাদিস থেকে তার মর্যাদা এবং এর পর সাহাবি তাবি এবং আলেমদের মতামত পর্যায়ক্রমে উল্লেখ করতে যাচ্ছি গত পর্বের ধারাবাহিকতায় আমরা জানি হাসান রাজিউল তিনি খিলাফত হস্তান্তর করেছিলেন মোয়াবিয়া রাদিউল কাছে এবং ইতিহাসে সেই বছরটি ঐক্যের বছর বা আমুল জামা নামে পরিচিত সুতরাং মোয়াবিয়া রাদিউল আনহু যদি খিলাফতের জন্য যোগ্য না হতেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ রসুল সাল্লা উল্লাসাল্লামের নাতি স্বেচ্ছায় তার কাছে এই শাসন ক্ষমতা হস্তান্তর করতেন না কারণ আমরা জানি ইরাকবাসীরা তাদের মধ্যে প্রায় চল্লিশ হাজার লোক মৃত্যুর উপর বায়াতবদ্ধ হয়েছিলেন হাসান রদিউল আনহু চাইলেই তাদেরকে নিয়ে শ্যামবাসীদের বিরুদ্ধে লড়াই করতে পারতেন ওদিকে শ্যামবাসী বা সিরিয়াবাসীদের উপরে মোয়াবিয়া রাদিউল আহুর যে নেতৃত্ব সেটা কোনো ফাপা ভিত্তির উপরে ছিল না বরং ঐতিহাসিকগণ তার বিভিন্ন যোগ্যতা উল্লেখ করেছেন আমরা জানি মোয়াবিয়ার্নহু তিনি ছিলেন উমুল মিনিন উম্মে হাবিবার ভাই সুতরাং তিনি ছিলেন রসুল উল্লাহ সাল্লামের শেলক এবং তিনি মুমিনদের মামা তিনি ছিলেন লম্বা গরনের উজ্জ্বল বর্ণ এবং দেখতে খুবই সুদর্শন একজন ব্যক্তি ঐতিহাসিকের বর্ণনা করেছেন মহাবিয়ারুল্লাহলানহুকে দেখলেই একজন ব্যক্তির মনে তার ব্যাপারে সম্ভ্রম এবং উচ্চ ধারণা সৃষ্টি হতো रसूल्लाह सल्लासम तरह दुआ कर दुआ कर ये अल्लाह अपनी ताके पथ प्रदर्शन कर हिदायत प्राप्त करर माध्यमें अन्न केदायत प्रदान कर इमाम सूयत सह अन्य ऐतिहासिक मते मिया रजि आनू और पिता आबू सुफियान मक्का विजय बचरे इसलम ग्रहण कर ददि इब्नेद वर्णना कर मुआबिया रजू हुदयार सन्धिर बछे इसलम कबुल करें क्यों से ही समय तरह पिता आबू सुफियन छलम प्रधान शत्रु यणे মুসলিম হওয়ার বিষয়টি গোপন রেখেছিলেন মক্কা বিজয়ের পর যখন আবু সুফিয়ান ইসলাম কবুল করলেন তখন তিনিও ইসলাম গ্রহণের ঘোষণা প্রদান করেন মক্কা বিজয়ের সেই সময়ে মুয়ের রাজুতাল হুতিনী ছিলেন যুবক বয়সী উনিশ কিংবা ২০ বছর বয়সের একজন তরুণ ইসলাম গ্রহণের পর মুয়ের রাজিউতলাহুতিনী রাসুল উল্লাহ সাল্লুসলামের সাহচর্য লাভ করে ধন্য হন এবং তিনি সাহাবিদের অন্তর্ভুক্ত হয়ে যান এরপর বিভিন্ন যুদ্ধে তিনি আল্লাহ রসুল সাল্লাহ উল্লাহিসের সঙ্গেও অংশগ্রহণ করেছেন যেমন হুনাইন এবং তাইফের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এরপর আবু ওকোরাসি দিকের সময়ে তিনি মোর্তারদের বিরুদ্ধে পরিচালিত ইয়ামামামার যুদ্ধেও অংশগ্রহণ করেছেন দ্বিতীয় খলিফা অমর ইবন খাত্তাব রাজওয়ানহু মুয়াবিয়া রাজিউল ও আহুকে দামাসকাসের গভর্নর নিযুক্ত করেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দামাসকাসে আমির হিসেবে ছিলেন অর্থাৎ তিনি বছর নামাজকাসে শাসন কার্য পরিচালনা করেছেন যার মধ্যে প্রথম ২০ বছর তিনি আমির বা গভর্নর হিসেবে ছিলেন এবং পরবর্তী অংশ অর্থাৎ শেষের বিশ বছর তিনি ছিলেন আমিরুল মিনীন বা খলিফা হিসেবে হুনাইনের যুদ্ধে যে সকল মুসলিমরা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে মোয়াবি রাজি ক্লান হু তিনিও ছিলেন সে সকল মুসলিমদের ব্যাপারে আল্লাহ আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানিয়েছেন যে তিনি তাদের জন্য তার নিজের পক্ষ থেকে সাকিনা নাজিল করেছেন আল্লা তাল্লাহ তিনি বলেছেন এরপর আল্লাহ নিজের পক্ষ থেকে তাদের প্রতি সাকিনা বা প্রশান্তি নাজিল করলেন তার রসুল এবং মুমিনদের প্রতি এবং অবতীর্ণ করলেন এমন সেনাবাহিনী যাদেরকে তোমরা দেখতে পাওনি আর শাস্তি প্রদান করলেন কাফেরদেরকে আর এটি হচ্ছে কাফেরদের কর্মফল রসুল্লাহ সাল্লাহাম তিনি দোয়া করে বলেছেন মুআবিয়া রাই সম্পর্কে হে আল্লাহ আপনি তাকে কোরআনের জ্ঞান শিক্ষা প্রদান করুন হিসাব নিকাশ শিক্ষা প্রদান করুন এবং জাহান নামের শাস্তি থেকে রক্ষা করুন উরুয়া ইবন জুবাইর তিনি তার পিতা জুবাইর ইবনুল আওয়াম থেকে বর্ণনা করেছেন আইসের রাজিয়া তো আহা তিনি বলেছেন আমি নবী করিম সাল্লাহ স্লামের কাছে গেলাম সেই সময় তিনি উম্মে হাবিবার ঘরে ছিলেন সেই দিনটি উম্মে হাবিবার জন্য নির্ধারিত ছিল এমন সময় উম্মে হাবিবার ভাই অর্থাৎ মোয়াবিয়ার রাজিউলানহু তিনি দরজায় করা নাড়লেন নবী সাল্লাইস্লাম তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন তিনি ভেতরে আসলেন সেই অবস্থায় তার কানের পেছনে একটি কলম রাখা ছিল যেটি তিনি পূর্বে কখনো ব্যবহার করেননি নবী করিম সাল্লাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার কানে এটা কি মোয়াবিয়া বললেন এটি একটি কলম যা আমি আল্লাহ এবং তার রাসুলের জন্য প্রস্তুত রেখেছি তাবার আী মোয়াবিয়া রহতলানহ তিনি ছিলেন কাতেবে ওহি বা ওহি লেখকদের অন্তর্ভুক্ত একজন সাহাবি তাবা রানীর বর্ণনা এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মুয়াবিয়ার কানে রাখা সেই কলমটি দেখলেন তখন তিনি বললেন নবীর পক্ষ থেকে আল্লাহ তোমাকে সর্বোত্তম বিনিময় দান করুন আল্লাহর কসম আল্লাহর ওহির দ্বারাই আমি তোমাকে কাতেব নির্ধারণ করেছি ইবনে হাজম রাহিমাল্লাহ তিনি লিখেছেন নবী করিম সাল্লাই এর লেখকদের মধ্যে জায়দ বিন সাবিদ রাজিআল্লাহাহু তিনি সর্বাধিক হাজির থাকতেন এরপর দ্বিতীয় স্থানটি ছিল মুয়াবিয়া রাজি উল্লানহুর জন্য দিনরাত এই দুই ব্যক্তি ছায়ার মাতনবিজির সাথে থাকতেন এবং এর বাইরে অন্য কোনো দায়িত্ব তাদের কাছে ছিল না ওহি লিপিবদ্ধ করার বাইরেও রসুল উল্লাহ সাল্লাহ ভুলাইসলামের জন্য প্রয়োজনীয় চিঠিপত্র এবং অন্যান্য আদেশ ফরমান ইত্যাদিও তিনি লিখে দিতেন রসুদুল্লাহ সাল্লু ভুলাইস্লাম তার জন্য আরও দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি তাকে কোরআনের জ্ঞানে ভূষিত করুন এবং জমিনে নেতৃত্ব প্রদান করুন এই বর্ণনাটি এসেছে তাবাড়ানিতে মুয়াবিয়া রহিদুল্লাহ্লাহু তার হাতে ইসলামী উমার দায়িত্বভার অর্পিত হবে এ সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাহামের ভবিষ্যৎবাণী রয়েছে মোয়াবিয়া রহিদুল্লাহ তিনি নিজেই বর্ণনা করে বলছেন একবার আমি নবী করিম সাল্লাহ উল্লাহলামের জন্য ওজুর পানি নিয়ে গেলাম সেই পানি দিয়ে তিনি অজু করলেন এবং অজুর পর আমার দিকে তাকিয়ে বললেন হে মোয়াবিয়া তোমার হাতে যদি শাসন ক্ষমতা অর্পিত হয় তাহলে তখন তুমি আল্লাহকে ভয় করে চলবে এবং ইনসাফ কায়েম করবে আদিস্ট্রী বর্ণার পর মোয়াবিয়ার রাজিউল্লানহু তিনি বললেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের এই এরশাদের কারণে আমার মনে বদ্ধ মূল ধারণা হলো যে অবশ্যই আমি এই পরীক্ষা অর্থাৎ শাসন কর্তৃত্বের অধিকারী হব এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে অন্য বর্ণনা এসেছে যখন মোয়াবিয়ার রাজিউল্লাহু তিনি জানতে পারলেন যে তাকে শাসন কর্তৃত্ব প্রদান করা হবে সেই অবস্থায় তিনি রাসুল উল্লাহ সাল্লাহিস্লামের কাছে বলেছিলেন আপনি আমার জন্য দোয়া করুন এবং তখন নবী করিম সাল্লু আল্লাহিস্লাম বলেছেন হে আল্লাহ আপনি তাকে হেরায়ত দান করুন এবং পথপ্রষ্টুতা থেকে রক্ষা করুন এবং দুনিয়া ও আখিরাতে তাকে ক্ষমা করুন ওসমান রায় ইতলানহু তৃতীয় খলিফা তিনি যখন অন্যায়ভাবে শাহাদাত বরণ করলেন তাকে হত্যা করা হলো সেই অবস্থায় আত্মীয়তার সূত্রে মোয়াবির রায় হু তার রক্তের বদলা দাবি করেছিলেন আমিরুল মিনীন আলী ইবন তলিব রাজিতলানহুর কাছে এবং সেই সমস্ত ফিতনাবাজদের উপর শাস্তি কার্যকর না করা পর্যন্ত তিনি বায়াল প্রদান করা থেকে বিলম্ব করছিলেন যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় তবে তার আত্মীয়দের অধিকার রয়েছে তারা সেই জন্য শাস্তির দাবি করতে পারে এবং প্রতিশোধ গ্রহণ করতে পারে আল্লাহ তাউল কোরআনে বলেছেন ওমান কুতিলুমান ফাকাদ জা আল্নাহ সুলতওয়ানা ফালা ইউসুরিফ ইল কাতিল ইন্না হুকানা মনসুরা অর্থাৎ যেই ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে সুলতোয়ান বা ক্ষমতা দান করি অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে নিশ্চয়ই সে সাহায্যপ্রাপ্ত ইবনে কাসির রহমাউল্লাহ এই আয়াতের তাফসির প্রসঙ্গে বলেছেন এই আয়াতের ব্যাপকতা থেকে ইবনে আব্বাস রাজিউল্লাহান হুমা তিনি বুঝেছেন যে মোয়াবির ইসলানহু একদিন কর্তৃত্বের অধিকারী হবেন এবং শাসন ক্ষমতা লাভ করবেন কারণ তিনি উসমানের ওয়ালি বা অভিভাবক ছিলেন ইবনে আব্বাস রাজিউল্লাহান আনহুমা তার সম্পর্কে আমরা জানি রসুল্লাহ সাল্লু আলহ্লাম তার ব্যাপারে দোয়া করেছিলেন তিনি বলেছিলেন ইয়ে আল্লাহ আপনি তাকে দিনের প্রজ্ঞাদান করুন এবং তাকে তাফসিরের গভীর জ্ঞান প্রদান করুন সুতরাং কুরআনের আয়াতের ব্যাপারে ইবনে আব্বাস রাজিউলাওয়ান হুমার গভীর জ্ঞান এবং প্রজ্ঞা ছিল সেই আয়তের মাধ্যমে তিনি বুঝে নিলেন মোয়াবিয়া রাদিউলানহু শাসন কর্তৃত্বের অধিকারী হবেন এই আয়াত থেকে ইবনে আব্বাসের এই ইজতিহাস সম্পর্কে আলেমরা বলেছেন এটি আশ্চর্য ঘটনার একটি অর্থাৎ সেই আয়াতের মাধ্যমেই ইবনে আব্বাস বুঝে নিয়েছিলেন যে মোয়াবিয়ার কাছে একদিন শাসন কর্তৃত্ব আসবে এ বিষয়টি একটি আশ্চর্যজনক ঘটনা ছিল সাহাবিদের দৃষ্টিতে ময়াবিয়া রাদি আলাতাল একবার ওমর রাজিউল্লানহুর উপস্থিতিতে মোয়াবিয়া রাজিউল্লানহু সম্পর্কে বিরূপ আলোচনা শুরু হলো সেই অবস্থায় তিনি সবাইকে বিরত করলেন থামিয়ে দিলেন এবং বললেন যে কুরাইশি যুবক চরম ক্রোধের মুহূর্তেও হাসতে পারে যার হাত থেকে স্বেচ্ছায় না দিলে কিছু ছিনিয়ে নেওয়া সম্ভব নয় এবং যার শিরস্ত্রাণ বা বর্ম পেতে হলে পায়ে লুটিয়ে পড়া ছাড়া কোনো উপায় নেই অর্থাৎ সহনশীলতা সাহসিকতা এবং আত্মসম্মান বোধে যে যুবক অতুলনীয় তোমরা তো তারই সমালোচনা করছো আলী রাজিউল্লা আনহু মুয়াবিয়া সম্পর্কে প্রশংসা করেছেন সিফিনের যুদ্ধ থেকে যখন তিনি ফেরত আসছিলেন তখন তার আপন অনুসারীদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন হে লোকেরা তোমরা মোয়াবিয়ার শাসনকে অপছন্দ করো না কারণ তাকে যেদিন হারাবে সেদিন দেখবে তোমাদের ঘাট থেকে মাথাগুলো ফলের মতো বা তরমুজের মতো কেটে কেটে পড়ে যাচ্ছে অর্থাৎ আলিরাদিউল্লাহু তিনি বুঝিয়েছিলেন মোয়াবিয়ার পর যত শাসক আসবেন তাদের সকলের থেকে মুয়াবিয়া তিনিই উত্তম হবেন কাজেই তোমরা তাকে অপছন্দ করো না ইবনে আব্বাস সাহদিউল্লাহানহুমা তিনি বলেছেন মোয়াবিয়া তিনি একজন ফকেহ ছিলেন সাহাবি ওমায়ের ইবনে সাদ তিনি অনুরূপ মন্তব্য করেছেন তির মিজির এসেছে উমায়ের ইবনে সাদ তিনি হিমসের প্রশাসক ছিলেন সেই অবস্থায় কোনো কারণে অমরাইতলানহু তাকে সরিয়ে সেখানে মোয়াবিয়াকে পাঠালেন এতে মানুষদের মধ্যে কিছু কথাবার্তা এবং গুঞ্জন শুরু হলো সেই অবস্থায় উমায়ের ইবনে সাদ তাদেরকে সতর্ক করে বললেন দেখো তোমরা মোয়াবিয়া সম্পর্কে শুধু উত্তম আলোচনাই করতে পারো কারণ নবী করিম সাল্লাইসাল্লামকে আমি এরূপ দোয়া করতে শুনেছি ইয়া আল্লাহ মুয়াবিয়ার মাধ্যমে আপনি মানুষদেরকে হেদায়ত দান করুন মোয়াবিয়া রদিউল আনহুর আরেকটি মর্যাদা হচ্ছে তিনি ছিলেন মুসলিমদের প্রথম নৌবাহিনীর আমির এবং তিনি মুসলিমদের নৌবাহিনী প্রস্তুত করেছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন আমার উন্মতের মধ্যে প্রথম যেই দলটি নৌযুদ্ধে অংশগ্রহণ করবে তারা জান্নাতকে ওয়াজিব করে নিল সে সময় উম্মে হারাম রাদিউল্লাহ তাল্লা আনহা তিনি কথা শুনে বললেন আমি কি তাদের মধ্যে থাকব, তখন রাসুল উল্লাহ সাল্লু আলু বললেন হ্যাঁ তুমি তাদের মধ্যে থাকবে এরপর রসুল্লাহ সাল্লাইসাল্লাম আবারও বললেন আমার উন্মতের মধ্যে প্রথম যেই দলটি কাইসার বা রোম সম্রাটের রাজধানী অর্থাৎ কনস্ট্যান্টিনোপোল যা কিনা বর্তমান ইস্তাম্বুল শহর রাসুল উল্লাহ সাল্লাই সাল্লাম বললেন সেই শহরটি আমার উম্মতের প্রথম যেই দল আক্রমণ করবে তারা ক্ষমাপ্রাপ্ত মোয়াবিয়া রাজিউল্লাহ্ন সন্তান ইয়াজিদ তিনি সেই পরবর্তী বাহিনীতে ছিলেন মুসলিম নৌবাহিনী গঠন এবং এই বিষয় নিয়ে এর আগে ওসমান রাজিউতালহুর জীবনী আলোচনায় আমরা বিস্তারিত আলোচনা করেছি কাজে আগ্রহী শ্রোতারা সেখান থেকে সেই অংশটুকু শুনে নিতে পারেন এতক্ষণ পর্যন্ত যে সকল বর্ণনা উল্লেখ করা হয়েছে সেখান থেকে সুস্পষ্টভাবেই আমরা মোয়াবিয়া রাজিউল উত্তালহুর মর্যাদা বুঝতে পারি কিন্তু এর পরেও কেন বর্তমানে তাকে আলোচনা এবং আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে এর উত্তর রয়েছে আমাদের পূর্বসুরি সালাফের দৃষ্টিতে আবু তাউবা হালাবি तर सुप्रसिद्ध से वाकेी अबनी आबी सुफिया रसुल्लासल्लम सहबीजे जो पर्दास्वरूप जे पर्दा उठा से भेतरे प्रवेश करारों दुस्साहस देखा अर्थात यथार अर्थ हलोजि मुआबिया दोष चर्चा करर सम्पर्के अशोभन किंबा माना सी नय यह कथा बोल कि तर मर्दार खिलाफ करूब स्वाभाविक भाई अन्य सहबायिक राम सम्पर्व कूत्सा रटना कर যারা তার থেকে উত্তম সাহাবি ছিলেন তাদের ব্যাপারেও সে সীমা লঙ্ঘন করবে আবু বকর অমর ওসমান এমনকি আলীর ব্যাপারেও সে সীমা লঙ্ঘন করতে দ্বিধাবোধ করবে না হয়তো কখনও কারো ব্যাপারে ছাড়াছাড়ি কিংবা কারো ব্যাপারে অতিভক্তি বা বাড়াবাড়ি করার মাধ্যমে সে সীমা লঙ্ঘন করবে আব্দুল এবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মুয়াবিয়া তিনি আমাদের জন্য একটি পরীক্ষা তার ব্যাপারে যে ব্যক্তি নিচু দৃষ্টিতে তাকাবে সে নিশ্চিতভাবেই অন্যান্য সাহাবিদের ক্ষেত্রেও একই কাজ করবে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে জানতে চাওয়া হয়েছিল যদি এমন কোনো ব্যক্তি পাওয়া যায় যে কিনা মোয়াবিয়র লহ্নর ব্যাপারে বলছে যে তিনি কাটিবে ওহি ছিলেন তিনি মুমিনদের মামা এই বিষয়টি ওই ব্যক্তি মানতে চায় না হয়তো বা সে বলে যে তিনি অন্যায়ভাবে তর বাড়ি খাপমুক্ত করেছিলেন তাহলে সেই ব্যক্তির ব্যাপারে আমাদের করণীয় কি হবে ইমাম আহমদ তিনি বলেছিলেন এই মতামত ভুল এবং নীতিবাচক। যে বা যারা এই ধরনের উক্তি করবে তাদেরকে পরিহার করবে তাদের সাথে একত্রে বসবে না এবং তাদের ক্ষতি থেকে বাকি মানুষদেরকে সাবধান করবে আল কাদি ইবনুল আরাবি রহিমাহুল্লাহ তিনি মুওয়িয়া রাইতলানহুর শাসন সম্পর্কে বলেছেন তিনি এই উম্মাহকে নিরাপত্তা প্রদান করেছেন সীমান্ত সুরক্ষিত রেখেছেন সৈন্য সংখ্যা মুসলিমদের শক্তি বৃদ্ধি করেছেন শত্রুদের উপর বিজয় অর্জন করেছেন এবং মুসলিমদের বিষয়গুলো উত্তমভাবে পরিচালিত করেছেন এই উক্তির উপর মন্তব্য করে মুহিবাদ্দ খাতিব তিনি বলেছেন সিফিনের যুদ্ধ চলাকালীন অবস্থায় সংবাদ আসল সীমান্তবর্তী এলাকায় রোম সম্রাট এক বিরাট বাহিনী নিয়ে মুসলিমদের উপর আক্রমণ করার পরিকল্পনা করছে সেই অবস্থায় মুয়াবের রহিদ লহু তিনি কী কর্মপদ্ধতি গ্রহণ করেছিলেন ইবনে গাছির রহমাউল্লাহ তিনি উল্লেখ করেছেন মুওয়ের রহিদলানহু তিনি চিঠি পাঠালেন রোম সম্রাটের কাছে তিনি লিখলেন আল্লাহর কসম তুমি যদি বিরত না হও এবং নিজের এলাকায় ফেরত না যাও তাহলে হে অভিশপ্ত ব্যক্তি তুমি জেনে রাখো আমি আজি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে সমস্ত বিবাদ মিটিয়ে ফেলবো একত্রিত হব এবং তোমাকে তোমার দেশ থেকেও বিতাড়িত করব। এবং বিস্তীর্ণ জমিনকে তোমার জন্য সংকীর্ণ করে দেব এই সংবাদ লাভের পর রোম সম্রাট নিজের মনোভাব পরিবর্তন করলো এবং মুসলিমদের সাথে সন্ধি স্থাপন করলো। ইবনে তাইমিয়া রহমাল্লাহ তিনি উল্লেখ করেছেন মোতাবাতির বর্ণনা থেকে প্রমাণিত যে রসুল্লাহ সাল্লু আলহ্লাম মোয়াবিয়াকে সেনাপতি নিযুক্ত করেছিলেন যেভাবে তিনি অন্যান্য ব্যক্তিদেরকেও নিযুক্ত করেছিলেন তিনি রসুল্লাহ সাল্লাহামের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করেছেন যেমন হুনাইন এবং তাইয়েফে তিনি অহি লেখার কাজে নিযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন কাতেবে ওহি এবং এই বিষয়ে রসুল উল্লাহ সাল আলাইস্লাম তার বিরুদ্ধে কোনো অভিযোগ উপস্থাপন করেননি ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তিনি আরও বলেছেন মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান এবং অন্যান্য সাহাবি যারা তার মতো ছিলেন অর্থাৎ যারা মক্কা বিজয়ের পরিশ্রম গ্রহণ করেছেন তারা সবাই নাজাদপ্রাপ্ত দলের সদস্য যেমন ইকরিমা ইবনে আবু জাহেল হারিস ইবনে হিসাম সুহাইল ইবনে আমর সফওয়ান ইবনে উমাইয়া এবং আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মোতালিব সহ অন্যান্য সাহাবিও এই দলের অন্তর্ভুক্ত তিনি আরও বলেছেন মুসলিমরা সবাই এই বিষয়ের উপর একমত তাদের সবার ইসলাম শুদ্ধ এবং সঠিক ছিল পরবর্তীতে কেউই তাদেরকে নিফাকের দোষে আক্রান্ত বলেননি আর মোয়াবিয়াতও ইসলাম গ্রহণ করার পর থেকেই অহি লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত ছিলেন ইবনে তাইমা আরও বলেছেন এই কথা সুস্পষ্ট মোয়াবিয়া আমর ইবনুলাহ এবং তাদের মতো অন্যান্য সাহাবিদের মাঝে ফিতনা ছিল তবুও তাদের সপক্ষের কিংবা বিপক্ষের কেউই তাদেরকে নবী করিম সাল্লু আলাইস্লামের ব্যাপারে মিথ্যা বলার অপবাদ প্রদান করেননি বরং পরবর্তী সকল আলেম এবং তাবি এই বিষয়ের ওপর একমত হয়েছেন যে রসুল্লাহ সাল আলাইসলামের ক্ষেত্রে তারা ছিলেন সত্যবাদী এবং হাদিসের ব্যাপারে তারা সবাই বিশ্বাসযোগ্য অপরদিকে মোনাফিকরা নবী করিম সাল্লাহিস্লাম সম্পর্কে নিরাপদ নয় বরং তারা মিথ্যাচার করেছে এবং তার ব্যাপারে মিথ্যা বলেছে মাবির রাজিৎলানহুর যোগ্যতার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে তিনি অমর রাইজলানহুর মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন অমর রয়েতলানহুর সম্পর্কে আমরা জানি তিনি মানুষদেরকে চেনার এবং যাচাই করার বিরল যোগ্যতার অধিকারী ছিলেন এই বিষয়গুলো আমরা অতীতে অমর ইবুল খাতাব রাইতলানহু তার জীবনীতে বিস্তারিত আলোচনা করেছি যেমন উদাহরণস্বরূপ স্মরণ করা যেতে পারে তিনি চাইলেন আহানব বিন কায়েসকে দায়িত্ব প্রদান করবেন এর আগে দীর্ঘ এক বছর পর্যন্ত তিনি তাকে পর্যবেক্ষণ করলেন তাকে নিজের কাছে রাখলেন অথচ তাকে কিছুই বুঝতে দিলেন না ওমর ইতলান্ধ মানুষদেরকে যাচাই করার বিরল তার অধিকারী ছিলেন আল্লাহ ওমরের অন্তর এবং জিহবাই সত্যতা প্রদান করেছিলেন তিনি যখন মুয়াবিয়াকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করলেন তিনি তার ব্যাপারে কখনও কোনো অন্যায় বা অভিযোগে অভিযুক্ত করেননি ইবনে তাইমিয়া রহমাল্লাহ বলেছেন ওমরের খিলাফতের যুগে যখন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান মৃত্যুবরণ করল ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান তিনি ছিলেন মুওয়ের রায়তানহুর ভাই পরবর্তীতে নিজের সন্তানকেও তিনি এই একই নামে নামকরণ করেছিলেন ইয়াজিদের নামে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন ওমর রাদিউল আনহু মুয়াবিয়াকে তার স্থলাভিষিক্ত করলেন দামাসকাসে আর ওমর ইবনুল খাতাবের তীক্ষ্ণ মেধার স্বীকৃতি সর্বত্রই ছিল তিনি মানুষ সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন তিনি নিজেও দৃঢ়ভাবে হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন এবং হক সম্পর্কে সবার থেকে বেশি জানতেন ইবনে তাইমিয়া বলেছেন ওমর কখনও কোনো মুনাফিককে মুসলিমদের নেতা নির্বাচন করেননি আর না করেছেন আবু বকর তারা তাদের নিকট আত্মীয়কেও নেতা নির্বাচন করেননি আল্লাহর রাস্তায় কোনো তিরস্কারকারী তিরস্কারকে তারা ভয় করতেন না ইবনে কাসির রহমা উল্লাহ মুওয়ির শাসন সম্পর্কে প্রশংসা করে বলেছেন একচল্লিশ হিজড়িতে সকল মুসলিমরা তাকে বায়াত প্রদানের বিষয়ে একমত হলেন এরপর অবিসংবাদিত খলিফা হিসেবে তিনি মৃত্যু পর্যন্ত অধিষ্ঠিত থাকলেন এই সময়ে শত্রুভূমিতে জিহাদ হয়েছে আল্লাহর কালেমা উচ্চ হয়েছে দুনিয়ার চার প্রান্ত থেকে গণিমত এসেছে মুসলিমদের জীবনযাত্রায় সচ্ছলতা এবং সহজতা এসেছে এবং সেগুলো ছিল ন্যায় বিচার এবং সহনশীলতা পরিপূর্ণ তিনি ছিলেন সহনশীল মর্যাদাবান নেতা মানুষদের মধ্যে শীর্ষস্থানীয় উদার ন্যায়পরায়ণ এবং সাহসী মুওয়বিরাহনু তিনি রাসুল্লাহ সাল্ল সাল্লাম থেকে একশো হাদিস বর্ণনা করেছেন ए तर शासनामल सम्पर्क के रसुल्लाह सल्लाहम वर्णित हादी प्रासंगिक भावे उल्लेख कर जाए रसलाह सल्लाह सल्लम तुम्हार मध्य उत्तम शासक एमाम ता जर के तुमरा भलोबासो तरा तुम भलोबाशे तुमरा तेज दोआा करो ताओ तुम्हारे दोआा अपरदी के तुम्हारे मंद और निकृष्ट शासक ता जोमरा घा करो तरा तुम घृणा कर তোমরা তাদের প্রতি অভিসম্পাদ করো এবং তারাও তোমাদের প্রতি অভিসম্পাদ করে মাবির রাজি উল্লু তিনি অসামান্য প্রশাসনিক দক্ষতার অধিকারী ছিলেন এবং এই সম্পর্কে বিভিন্ন ঘটনা একটু পরেই আমরা উল্লেখ করতে যাচ্ছি মহাবির রাজি উল্লানহ যখন খিলাফত লাভ করলেন সেই অবস্থায় তিনি সাহাবিদের সমর্থন পেয়েছেন এমন কি যে সমস্ত সাহাবায়করাম ফিতনার সময় কোনো পক্ষে যোগদান করেননি তারা নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিলেন বিরত ছিলেন তারাও মুওয়ির রদিদুল তালুর কাছে বাজাত প্রদান করেছেন এর এরপরেও আমরা দেখতে পাই পরবর্তী সময়ে কিছু লোকের আবির্ভাব ঘটেছে তারা তার ব্যাপারে বিভিন্ন অন্যায় অভিযোগ করে থাকে অথচ সেই সমস্ত ব্যক্তিরা ভুলে যায় মোয়াবিয়া ইতাহোর প্রতি এ সমস্ত অন্যায় অভিযোগ আরোপ করার মাধ্যমে তারা মূলত আল্লাহ রসুল সাল্লা সাহাবাইকরামদের ব্যাপারেই অভিযোগ আরোপ করছে কেননা সে সকল অভিযোগ যদি সত্য হতো তাহলে সাহাবাইকেরাম কখনোই তার খিলাফতের ব্যাপারে একমত হতেন না কিংবা তাকে বা প্রদান করতেন না তামাজকাশে আমির হিসেবে বিশ বছর এবং খলিফা হিসেবে আরও বিশ বছর অর্থাৎ চল্লিশ বছর কাটিয়েছেন এই দীর্ঘ সময়ে তিনি অত্যন্ত জীবন জীবনযাপন করেছেন সরল এবং অনারম্বর যাপন করতেন আবু মাজলাস বর্ণনা করেছেন মোয়াবিয়া তিনি একটি মজলিশে উপস্থিত হলেন লোকেরা তার সম্মানে দাঁড়িয়ে গেল কিন্তু মজলিশের এই আচরণ তার খুব অপছন্দ হলো তিনি বললেন হে লোকেরা তোমরা এমনটি করো না কারণ নবী করিম সাল্লা সাল্লামকে আমি বলতে শুনেছি মানুষ তার সম্মানে দাঁড়িয়ে যাক এটা যে ব্যক্তি পছন্দ করে সে যেন জাহান্নামকে তার নিজের ঠিকানা করে নেয় ইউনসিবনে মাইসরা তিনি বলেন দামাসকসের বাজারে আমি মোয়াবিয়াকে দেখেছি তিনি তালি দেওয়া জামা গায়ে ঘুরে বেড়াচ্ছিলেন একইভাবে দামাসকসের জামে মসজিদেও আমি খলিফাতুল মুসলিমিন মুয়াবিয়াকে তালিযুক্ত পোশাকে খুদ্বাদ দিতে দেখেছি সুতরাং এটাই ছিল তার সরল অনারম্বর জীবনের একটি উদাহরণ স্বভাব সরলতা তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রমী ক্ষেত্রে তিনি রাষ্ট্রীয় প্রয়োজনে বাহ্যিক শান সৌকত অবলম্বন করতেন কারণ শাম বা সিরিয়া ছিল সীমান্তবর্তী অঞ্চল কাজেই সেখানে সে সকল বাহ্যিক এবং জাক জমকের মাধ্যমে তিনি শত্রুদের অন্তরে মুসলিমদের প্রভাব বিস্তার করতে চাইতেন অমর ইতলাহ তিনি একবার এই ধরনের একটি সংবাদ পেলেন যে মোয়াবিয়া তিনি ব্যক্তিগত দেহরক্ষী নিযুক্ত করেছেন এবং জাকজমকের সঙ্গে চলাফেরা করছেন এই বিষয়টি তিনি অপছন্দ করলেন এবং তিনি জিজ্ঞাসাবাদ করলেন তদন্ত করলেন এরপর মোয়াবির রাঈতলানহু জবাবে বললেন আমিরুল মো মিনিন আমরা এমন একটি ভূখণ্ডে বসবাস করি যেখানে শত্রুদের গুপ্তচর সর্বদা বিপুল সংখ্যায় ঘুরে বেড়ায় সুতরাং তাদেরকে প্রভাবিত করার জন্য বাহ্যিক শান সৌকত প্রদর্শন করা জরুরি মনে হচ্ছে আর এর মাধ্যমে ইসলাম ও মুসলিম ওম্মার ইজ্জতও বৃদ্ধি পাচ্ছে সুতরাং এটাই ছিল সেই সময়কার রহস্য যখন মোয়াবির আতলানহু ব্যক্তিগত দেহরক্ষী নিযুক্ত করেছিলেন এবং কিছু শান প্রদর্শন করে চলাফেরা করছিলেন সেখানে উপস্থিত ছিলেন আব্দুর রহমান ইমনি আউফ রাইলানহু তিনি মুয়াবির রহতলাহুর এত সুন্দর এবং প্রজ্ঞাপন্ন জবাব শুনে বললেন আমিরুল মো দেখুন কত সুন্দরভাবে তিনি নিজেকে দোষমুক্ত করলেন অমর রহতলাহনুর তিনিও খুশি হয়ে বললেন এজন্যই তো আমি তার কাছে এই গুরু দায়িত্ব প্রদান করেছি ইবনি কাশির রহমলাহ তার গ্রন্থ আলবিদায়াতে এই বর্ণনাটি উল্লেখ করেছেন ইবনি তাইমিয়া রহমউ আল্লাহ তিনি উল্লেখ করেছেন মোয়াবিয়া রহিৎলাহহুর পরবর্তী ইসলামের যত শাসক এসেছেন তারা কেউই তার থেকে উত্তম ছিলেন না কারণ তিনি ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সাহাবি একই কথা বলেছেন আরও অনেক অনুসরণীয় ব্যক্তিত্ব বা সালাফগণ মুয়াবিয়া সম্পর্কে আবদুল্লাবিনুয়ারককে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছেন আমি সেই ব্যক্তি সম্পর্কে আর কি বলবো যিনি কিনা রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের পেছনে বলেছেন রব্বানা আউ্লাকাল হামদ অর্থাৎ রসুল উল্লাহ সাল্লাহিসাল্লাম যখন বলেছেন সামিয়াল্লাহমান হামিদা তখন তিনি বলেছেন রব্বানা আউ্লাকাল হামদ অর্থাৎ তিনি ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামের সাহাবি তিনি তার সাহায্য লাভ করেছেন তার পেছনে সালাত আদায় করেছেন তার ব্যাপারে পরবর্তী ব্যক্তিরা আর কি বলতে পারে ইবনি মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল কে উত্তম মুয়াবিয়া নাকি অমর ইবনি আবদুল আজিজ তিনি বলেছিলেন মুয়াবিয়ার নাকি যে ধুলোমাটি প্রবেশ করেছে সেটাও অমর ইবনি আব্দুল আজিজ থেকে উত্তম অর্থাৎ তিনি ছিলেন রসুলুল্লাহ সাল্লাইসলামের সাহাবি কীভাবে পরবর্তী একজন ব্যক্তি তার থেকে উত্তম হতে পারে মুআফা ইবনি ইমরানকে জিজ্ঞাসা করা হয়েছিল কে উত্তম মোয়াবিয়া নাকি অমর ইবনি আব্দুল আজিজ এই প্রশ্ন শুনে তিনি রেগে গেলেন এবং প্রশ্নকারীকে বললেন একজন সাহাবিকে তুমি তাবিদিনদের সমতুল্য গণ্য করছো মুওয়াবিয়া রাইদিউল আনহু তিনি ছিলেন রাসুলের সাথী শ্যালক ওহির লেখক এবং আল্লাহর ওহির আমান উদ্দার আকিদাতহাবিয়া গ্রন্থের ব্যাখ্যাকার তিনি বলেছেন মুয়াবিয়া রাইদিউল আনহু তিনি মুসলিমদের প্রথম বাদশাহ এবং মুসলিমদের যত বাদশাহ হবে তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ইমামাজ জাহাবি তিনি বলেছেন মোয়াবিয়া ছিলেন আমিরুল মমিন ও ইসলামের বাদশাহ ইমাম বাহাকে তিনি বর্ণনা করেছেন আহমাদ ইবনাহাম্বাল তিনি বলেছেন আবু বকর ওমর ওসমান এবং আলী ছিলেন খলিফা জিজ্ঞাসা করা হল মোয়াবিয়া সম্পর্কে তিনি কি বলেন তিনি উত্তর দিলেন আলীর যুগে আলী থেকে অধিক যোগ্য খিলাফতের জন্য কেউ ছিল না আর মোয়াবিয়ার উপর আল্লাহ রহম করুন আমরা জানি নেক ব্যক্তিদের স্বপ্ন মুমিনের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ এবং এটি সত্য হয়ে থাকে রসুল্ল সাল্লাহ আলু আসলাম বলেছেন মুমিনের স্বপ্ন নবুতের ছেচল্লিশ ভাগের এক ভাগ অন্য হাদিসে তিনি বলেছেন হে লোকেরা একজন মুসলিম বা একজন মুমিন যে ভালো স্বপ্ন দেখে অথবা তাকে যে ভালো স্বপ্ন দেখানো হয় সেটা ব্যতীত নবুয়তের সুসংবাদের আর কিছুই অবশিষ্ট নেই সুতরাং মুমিনের স্বপ্ন এগুলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ইবনে আবিদুনিয়া তিনি বর্ণনা করেছেন অমর ইবনে আবদুল্লাজিজ রহমাল তিনি বলেছেন তিনি একবার একটি স্বপ্ন দেখলেন তিনি বলছেন আমি রসুল্লাহ সাল্লাহু আসসালামকে স্বপ্নে দেখলাম তার পাশে আবু বকর এবং ওমরকেও বসা দেখলাম এরপর আমিও সেখানে সালাম দিয়ে বসে যাই এমন অবস্থায় আলী এবং মুয়াবিয়াকে সেখানে আনা হলো এবং তাদেরকে একটি ঘরে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেয়া হলো এরপর আমি দেখলাম আলী খুব দ্রুত সেখান থেকে বের হলেন এবং বললেন কাবার রবের কসম আমার পক্ষেই ফয়সালা এসেছে এরপর মোয়াবিয়া তিনিও খুব দ্রুত বের হলেন এবং বললেন কাবার রবের কসম আমাকে ক্ষমা করা হয়েছে সুতরাং তাদের মধ্যে যে মত পার্থক্য সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে আমরা আগেও জেনেছি যে সেটি ছিল একটি ইজতিহাদি বিষয় এবং সেখানে যদি কেউ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে তবে তার জন্য রয়েছে দুইটি পুরস্কার আর কেউ যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারে তবুও তার জন্য রয়েছে একটি পুরস্কার সেই বিষয়গুলোর জন্য তাদেরকে দোষারোপ করা যায় না এমনি আশা কির বর্ণনা করেছেন আবু জুরাহ আর রাজিকে একজন ব্যক্তি প্রশ্ন করলো আমি মোয়াবিয়াকে পছন্দ করি না তিনি বললেন কেন সে বলল কারণ তিনি আলীর সাথে যুদ্ধ করেছিলেন আবু তিনি বললেন বিবাদী খুবই ভদ্র কাজেই তাদের মাঝে তোমাকে প্রবেশ করার অধিকার কে দিল ইমাম আহমদ বিন হাম্বলকে মুয়াবিয়া এবং আলীর মাঝে সংঘটিত ঘটনাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তখন তিনি এই আয়াত পাঠ করেছিলেন যেখানে আল্লাহাল বলেন সেটা ছিল একটি উম্মত যারা বিগত হয়েছে তারা যা অর্জন করেছে সেটা তাদের জন্য আর তোমরা যা অর্জন করছো সেটা তোমাদের জন্য আর তারা যা করেছে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না সুতরাং আহমদ ইবিন্বল তিনি পূর্বের সেই ঘটনাগুলো সম্পর্কে কোনো ধরনের সমালোচনা করতে বিরত থাকতেন এবং তিনি বলতেন সেগুলো ছিল পূর্বের ঘটনা সেই বিষয়ের জন্য আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না মাবির আতলাাহানুর সম্পর্কে আমরা আগেই উল্লেখ করেছি তিনি দীর্ঘ চল্লিশ বছর সামনে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ছিলেন একমাত্র গভর্নর যাকে খুলাফায় রাশেদার কেউই পদচ্যুত করেননি অর্থাৎ যখন তিনি অমর আইতলাহুর সময়ে নিযুক্ত হলেন সেখানে একেবারে খলিফা হওয়ার পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন এবং খলিফা হওয়ার পর আরও বিশ বছর দায়িত্ব পালন করেছেন শ্যামে পরিস্থিতি তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং সেখানে কোনো ধরনের ফিতনার আবির্ভাব ঘটতে দেখা যায়নি মুয়াবির রাইতুলানহুর শাসন সম্পর্কে আলী রাদিয়া তুলানহু তিনি প্রশংসা করেছেন শামের বাসিন্দারা মুয়াবিয়াকে খুব ভালোবাসত এবং তার প্রতিটি নির্দেশ পালন করার চেষ্টা করত অথচ আলী রাইতুলানহুর অধীনে যে সমস্ত ব্যক্তিরা ছিল সেই ইরাকবাসীরা তারা ছিল বিভিন্ন রকমের ফিতনায় আক্রান্ত এবং খুবই উশৃঙ্খল তাদের মধ্যে এক দল উশৃঙ্খল ব্যক্তিকে লক্ষ্য করে আলী আলিরাদিয়াউলু তিনি বলেছেন এটা কি আশ্চর্যের বিষয় নয় যে মোয়াবিয়ার আহ্বান পাওয়া মাত্র তার অনুগতরা কোনো ধরনের পুরস্কারের লোভ ছাড়াই ছুটে আসে বছরে অন্তত দুইবার বা তিনবার তিনি তাদেরকে ইচ্ছামত অভিযানে নিয়ে আসেন অপরদিকে আমি যদি তোমাদেরকে ডাকি তোমরা অবাধ্যতার চূড়ান্ত করে এমন কি আমার বিরুদ্ধেই তোমরা কোমর বেঁধে নেমে পড়ো অথচ তোমরা বুদ্ধিমান উপরন্তু তোমরা নিয়মিত ভাতাও পেয়ে আসছ মোয়াবিয়ার দিলনহুর সহনশীলতা এবং কোমল ব্যবহার मुआबी रदुल्लान धैर्य और सहनशीलता नहीं अनेक घटना रही है इतिहासें संरक्षित तरह धर्ज और सहनशीलता के प्रबातुल्य बर्णना करशिष्ट्यार जीवन और चरित्रे अविच्छेद्य विषय जाविर रजिस्लान मुआवियारहनशील व्यक्ति देखी मुआवि रदीउल्लाहू नीजे क्रोध हजम कराएद से अ किुते नहींख्यात उक्ति रही है जेखने चाबुके क्या तलोर बर करीना तद्रूप जखने मुखर कथा क्या है से चुक बर करीना कारो साथ सामान्य परिमाण सम्पर्क थकले छिन्न होते दीना मानुष जख टे धरे तक हमें ढील देख दे ती से धरे रखी टेरी मुआब रद्वाहूर भाई जियादिबनी आबी सुफिया सम्पर् जियाद, जियाद इरक अधिकार कररबाड़ी दिए और इरक सरिया हिजाज एवं येमेन के अनुगत करी धर्जर माध्यम জিয়াদ তরবারির মাধ্যমে যে সাফল্য পেয়েছে আমি অস্ত্র ছাড়াই তার থেকে বেশি সফলতা অর্জন করেছি মোয়াবির রাইতুলানহুর প্রশাসনিক দক্ষতা সম্পর্কে আরেকটি ঘটনা বিখ্যাত এবং এই ঘটনাটি ঘটেছিল আব্দুল ইবনী জুবায়রের সঙ্গে মদিনায় আবদুল ইবনি জুবায়রের কিছু জমি জমা ছিল যেটা ছিল মোয়াবিয়র রাইতুল্লানহর জমির সাথে বা পাশাপাশি একবার মোয়াবি রাইতুল্লানহুর যারা শ্রমিক ছিলেন তারা কোনো কারণে আবদুল ইবনে জুবাইয়ারের সেই জমিতে চলে আসলেন এবং সেখানে কিছু ফসল নষ্ট হল আবদুল্ল নজুবায়ের তিনি রাগান্বিত হয়ে সরাসরি দামাসকাসে চিঠি পাঠালেন এবং চিঠিতে তিনি নিজেকে সম্বোধন করলেন এভাবে ইবনু হাওয়ারি ইবনু জাতুন নিকাতাইন। আইন অপরদিকে তিনি মোয়াবিয়াকে সম্বোধন করলেন এভাবে মুয়াবিয়া ইবনু হিন্দ অর্থাৎ সাধারণভাবে যা সম্বোধন করা হয় মোয়াবিয়া ইবনী আবি সুফিয়ান এর বদলে তিনি তাকে তার মায়ের দিকে সম্বোধন করলেন তাকে আমিরুল মিনিন বা খলিফা হিসেবে সম্বোধন করলেন না অর্থাৎ সেই চিঠির মাধ্যমে আবদুল্লেবনি জুবায়ের তিনি যে অসন্তুষ্ট ছিলেন সেই বিষয়টি সুস্পষ্টভাবে প্রকাশিত হলো এবং সেখানে খুবই সংক্ষিপ্ত চিঠিতে তিনি লিখেছিলেন আপনি যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমি যা করার সেটা করব। বাসাল্লাম সেই সময় মুয়াবিয়ার পাশে ইয়াজিদ বসেছিলেন এবং মুয়াবিয়া ইয়াজিদকে প্রশ্ন করলেন যে তুমি কি মনে করো আমার এই অবস্থায় কী করা উচিত ইয়াজিদ খুবই ক্ষেপে গেল রাগান্বিত হলো এবং সে বলল আমাদের উচিত এমন এক বাহিনী প্রেরণ করা যা এখান থেকে শুরু হয়ে মদিনায় গিয়ে শেষ হবে এবং তাকে হত্যা করে তার মাথা কেটে নিয়ে আসা উচিত এটা ছিল ইয়াজিদের মন্তব্য কিন্তু মোয়াবিয়া রাইতলানহু সে সময় যিনি কাতেব ছিলেন তাকে ডাকলেন এবং বললেন তুমি লেখো তিনি আদেশ করলেন তুমি লেখো এভাবে আমিরুল মিনিন মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান হতে আবদুল্লাহ ইবনে জুবাইরের প্রতি যিনি ইবনু হাওয়ারি রাসুল ইল্লাহ ইবনু জাত উন্নিকা এরপর তিনি লেখলেন অতপর যদি পুরো দুনিয়া উপহার হিসেবে দিয়ে আপনাকে সন্তুষ্ট করা যেত তাহলে আমি তাই করতাম কাজেই পত্র পাঠ মাত্র আমার জমি আপনার জমি আমার গোলাম আপনার গোলাম ওয়ালসালাম মুাবিরহু এভাবে খুব সহজভাবে সেই বিষয়টিকে সমাধান করতে চাইলেন এরপর মদিনা থেকে আবদুল্লাবনী জুবায়ের তিনি চিঠি পাঠালেন এবং ময়াবিয়া রাইদিউল্লাহু সেই চিঠি হাতে নিয়ে পড়লেন এবং দেখলেন সেখানে লেখা রয়েছে আমিরুল মিন মুিয়া ইবনে আবি সুফিয়ানের প্রতি আসসালাম আলাইকুম আল্লাহ আপনার শাসন দীর্ঘায়িত করুন আপনার বিজ্ঞ সিদ্ধান্ত সমূহের মাধ্যমে এই উম্মাহকে উপকৃত করুন ওয়াসালাম এবং তখন মোয়াবিয়া ইয়াজিদকে বলেছিলেন যে ক্ষমা করতে জানে তারই শাসক হওয়া উচিত আর যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে জানে সে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রখ্যাত তাবি আহনাব বিন কায়েস তিনি ছিলেন ধৈর্য এবং সহনশীলতার জন্য বিখ্যাত একবার তাকে জিজ্ঞাসা করা হলো ধৈর্য এবং সহনশীলতায় কে শ্রেষ্ঠ আপনি নাকি মোয়াবিয়া তাখন তিনি বলেছিলেন আল্লাহর কসম, তোমার মতো মূর্খ দ্বিতীয় ব্যক্তি আমার নজরে আসেনি মোয়াবিয়ার ধৈর্য এবং সহনশীলতা ছিল ক্ষমতার মসনদে বসে থাকা অবস্থায় আর আমার ধৈর্য সহনশীলতা হল মাটির বিছানায় বসে কাজে তুমি বলো কিভাবে এই দুয়ের মধ্যে তুলনা হতে পারে জাবালা বিন সুহাইম তিনি বলেছেন একবার আমি আমিরুল মমিনিন মোয়াবিয়ার ক্ষেত মতে গেলাম এবং গিয়ে দেখলাম তার গলায় রশি বাধা এবং একটি ছোট্ট ছেলে সেই রশি ধরে টানছে এবং ছেলেটির সাথে তিনি এভাবে খেলা করছেন আমি অবাক হয়ে বললাম আমিরুল মো মিন আপনি এটা কি করছেন তিনি আমাকে ধমক দিয়ে বললেন ওহে মূর্খ চুপ করো রাসুল্লাহ সাল্লিয়ামকে আমি বলতে শুনেছি কারো কাছে শিশু থাকলে তার উচিত শিশু সুলভ আচরণ করা যেন শিশু আনন্দ পায় এমনি কাসির রহিমল উল্লেখ করেছেন জনক মূর্খ ব্যক্তি একবার মুহাবির ইতলানোর কাছে এসে তাকে মুখের উপরে অপমান করছিল এবং বিস্তর গালমন্দ করছিল অথচ তিনি হাসি মুখে সেগুলো শুনে যাচ্ছেন উপস্থিত লোকেরা বলল अपनी कि ए संयमचय देवें मुआबिया तक बल अपराधर मोकल में जदि सहनशील होते नीदी सहनशीलता पर आल्लर सामने मु मुखे दाड़ आए घटन जनैक आंसारी सहबी के पार्श्व दीर्माम पार्श्व दिनार उपहार दिलान कितु से अर्थर पर जथेष्ट मन हलो नाटी ऐलान ए बल गलिफार मुखिर उपरे दिनार गुलो छुड़े मारे से ही बालक मुआवि आसलें এবং তার বাবা যা করতে বলেছেন সেটাই জানালেন এবং সেই দিনারগুলো নিয়ে খলিফার মুখে কিভাবে তিনি ছুঁড়ে মারবেন এই বিষয়ে লজ্জাবোধ করছিলেন তখন মুয়াবির রদিউল্লাহু সেই বালকের মাথায় হাত রেখে বললেন তুমি আসো এবং তোমার পিতার আদেশ পালন করো তবে তোমার চাচাকে খুব বেশি কষ্ট দিও না সুতরাং এই ঘটনায় দেখা যাচ্ছে মহাবির রাজিউল্লা তিনি কত সদয় ব্যক্তি ছিলেন এরপর সেই বালকটি দিনারগুলো ছুঁড়ে মারল এবং মহাবির রাজিউল্লাহ আনহু তাকে দ্বিগুণ অর্থ দিলেন রসুল্লাহ সাল্লু ইসলামের প্রতি মোয়াবে রায়হুর যে তার একটি দৃষ্টান্ত মিষ্কাতের বর্ণনা এসেছে রোমানদের সাথে মোয়াবের রাজিউলানহু একবার সাময়িক সন্ধি চুক্তি স্বাক্ষর করলেন সন্ধির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর শত্রুদের উপর আক্রমণ করতে কোনো বাধা নেই কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি প্রস্তুতি গ্রহণ করলেন এবং সীমান্তে সৈন্য সমাবেশ করলেন এর উদ্দেশ্য চুক্তির মেয়াদ শেষ হওয়া মাত্রই সীমান্ত অতিক্রম করে শত্রুর উপর আক্রমণ করবেন ঝাঁপিয়ে পড়বেন যাতে অপ্রস্তুত অবস্থায় রোমান বাহিনীকে খুব সহজেই পরাজিত করা যায় এবং মুসলিমরাও রক্তক্ষয় থেকে বাঁচতে পারে শেষ পর্যন্ত মোয়াবিয়ার ধারণা সত্য হল অতর্কিত আক্রমণের তীব্রতায় রোমান বাহিনী পিছু হঠতে শুরু করল এবং মুসলিমরা ছিল বিজয় একেবারে দ্বার প্রান্তে কিন্তু সেই সময়ে সাহাবি আমর বিন আবাসা তিনি মোয়াবির আলিদুলাহু সামনে এসে বললেন বিশ্বাস রক্ষা করা মুমিনের স্বভাব বিশ্বাস ভঙ্গ করা নয় মোয়াবির আইদুলাহু অস্থির হয়ে বললেন কি ব্যাপার আমর বিন আবাসা তিনি বললেন রাসুল্লাহ সাল্ল্লা সালামকে আমি বলতে শুনেছি দুই পক্ষে সন্ধি হলে মেয়াদ শেষ হওয়ার আগে কোনো পক্ষই সন্ধি বিরোধী তৎপরতা চালাতে পারে না অর্থাৎ সেই সাহাবি বুঝিয়েছিলেন আলোচু হাতিসের আলোকে যুদ্ধবিরতির সময়ে হামলা পরিচালনা করা যেমন অবৈধ তেমনি হামলার উদ্দেশ্যে সন্ধি শেষ হওয়ার আগেই সৈন্য সমাবেশ করাও অবৈধ সেরকম একটি অবস্থায় যখন কিনা একেবারে বিজয়ের দ্বার সেই অবস্থাতেও রাসুল উল্লাহ সাল আলাইসলামের হাদির সোনা মাত্র মোয়াবিয়ারদিউল আনহু তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং সেনাপতিদের উদ্দেশ্যে নির্দেশ জারি করলেন যুদ্ধ থামাও এবং ফিরে চলো এভাবে নিজেদের বিজয় করা অঞ্চলটি শত্রুদের হাতে তুলে দিয়ে মুসলিম বাহিনী ফিরে এলো নিজেদের সীমান্ত রেখার অভ্যন্তরে এভাবে মোয়াবিয়ারল আনহু তিনি আমানতদারিতা অঙ্গীকার পালন এবং চুক্তি রক্ষার যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির হয়ে আছে खलिफा हर पर भाषण दिए बे लोक तुम्हार मध्य सर्वोत्तम व्यक्ति नई अब्दुल्लेबने ओमर और अन्य सूजोग्य व्यक्तिरा रही जरा उत्तम तब तुम्हारे शासन करार क्षेत्रीय सब चे बी कार्यकर होते तुम्हारे शत्रुदी होते सर्वेक्षा अनिष्टकर एवं माध्यमे तुम्हारा सर्वाधिक समृद्धि लाभ कर सूतरा कखई निजे के सर्वोत्तम किंबा खलिफा हिसाब से बाकी अधिकतर योग्य एट दाबी करें তার খিলাফত লাভের সময়টি ছিল খুবই সংকটপূর্ণ এবং এ কারণে তিনি ভেবেছিলেন যে তিনি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং এই ব্যাপারে তিনি হয়তোবা সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারবেন যেভাবে এর আগেও তিনি শামে সকল সংকটময় পরিস্থিতিকে দক্ষতার সাথে মোকাবেলা করেছেন মোয়াবের রাজি আহ আরেকটি কৃতিত্ব তিনি তিনি ইসলামের শত্রুদের বিরুদ্ধে পুনরায় আক্রমণাত্মক ইতিহাস চালু করেছিলেন অ্যাকচুয়াল্লিশ সেচুতে মুসলিমদের শাসন লাভ করার পর তিনি প্রতি বছর দুইবার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন एक बार शीते आरेक बार काले। शहर, और एक बार ग्रीष्मकाले एकान्न हिजड़ी रोम सम्राटर शहर कन्स्टान्टिनोपोल से उद्देश्य बाहरी प्रेरण करें से समय बहुसंख्यक विशिष्ट सहबीरा अभिधान शरिक और कन्स्टान्टिनोपोल अवरोध कर बेपारे अर्थात जरा प्रथम नौपथे गोम सम्राटर शहर आक्रमण करो तेपारे रसुल्लाह सल्लाहमें सूसंबाद छोड़ रसुल्लाह सल्लाहलम मुस्लिम सर्वप्रथम सैन्य दलटी कन्स्टान्टिनोपल आक्रमण करो मक्फिरत प्राप्त क्षमा प्राप्त रसुल्लाहलम रसुल आरिसे प्रतिश्रुति दिए बुमरा कन्स्टैंटिनोपल जय करम तुम्हार रोम जय कर इतिहास चौदहश तिप्पान्न इंगरेजी साले सुलतान मुहम्मद बीन फतेह तरह नेतृत्व मुस्लिमरा इस्तम्बुल वनस्टान्टिनोपोल विजय कर रोम शहर विजय हवा और रसल्लाह सोल्लाहलम प्रतिश्रुत भविष्यवाणी अनुजी সেটিও অবশ্যই বিজয়ী হবে সাহাবা কেরম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ দুইটি শহরের মধ্যে কোনটি আগে বিজয় হবে তিনি বলেছেন হেরাক্কলের শহর কনস্তান্তানিয়া বা কনস্টান্টিনোপোল সেটি প্রথমে বিজয় হবে মোয়াবি রাইুলহু খলিফা থাকা অবস্থায় কনস্টান্টিনোপোল বিজয়ের জন্য সেই বাহিনী প্রস্তুত করা হলো সেই বাহিনীর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের ভবিষ্যৎবাণী এবং সুসংবাদ থাকার কারণে সকলেই তার অংশ হতে চাচ্ছিল সেই বাহিনী নেতৃত্বে ছিলেন সাহাবি বিশোর বিন আত্তা এবং বাহিনীতে ছিল দুইটি অংশে বিভক্ত একটি অংশ স্থলপথে আরেকটি অংশ সমুদ্রপথে যাত্রা শুরু করে এরপর আক্রমণ শুরু হলে বিশর বিন আট্তা অতিরিক্ত সৈন্যতে পত্র পাঠালেন এবং তখন মুয়াবিয়া রাজিউল আনহু ইয়াজিদের নেতৃত্বে আরেকটি বাহিনী পাঠালেন অর্থাৎ মোয়াবিয়ার পুত্র ইয়াজিদ তিনিও সেই মাখফিরাত প্রাপ্ত বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন সেই বাহিনীতে যে সকল বিশিষ্ট সাহাবাহিকেরাম ছিলেন তাদের মধ্যে ছিলেন আবু আইব আল আনসারী রাদিউল্লাহ আনহু তিনি হিজরতের পর রাসুল্লাহ সাল্লি সাল্লামকে নিজের বাড়িতে রেখেছিলেন মেহমানদারি করেছিলেন আবু আইউব আল আনসারি তার বাড়ির সামনে এসেই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের উঠনি বসে গিয়েছিল আরও ছিলেন আবদুল্লাবনে অমর আবদুল লেবনে জুবাইয়ের আবদুল্লাবনে আব্বাস এবং আরও অনেক বিশিষ্ট সাহাবাহিকেরাম আবু আইউব আল আনসারি রাজিউল্লা আহু তিনি সেখানেই ইন্তেকাল করেন এবং কনস্ট্যান্টিনোপোল শহরের যত কাছে সম্ভব সেখানে যেন তাকে দাফন করা হয় এই ওসিউ তিনি করে গিয়েছিলেন এবং এরপর তাকে সেই শহরের প্রবেশদ্বার বা ফটকের কাছেই সমাহিত করা হয়েছে এবং এখনও পর্যন্ত সেখানে আবু আইউব আল আনসারি রাজিউল্লাতালহুর কবর দেখতে পাওয়া যায় সেই প্রথম অভিযানে যদিও মুসলিমরা বিজয় অর্জন করতে পারেননি কিন্তু মোহাবির রাজি তিনি ছিলেন খলিফা হিসেবে সেখানে প্রথম বাহিনী প্রেরণকারী এবং আমরা অতীতের আলোচনা থেকে জেনেছি তিনি ছিলেন মুসলিমদের প্রথম নৌবাহিনীর আমির এবং তিনি মুসলিমদের নৌবাহিনী নির্মাণ করেছিলেন এটি হচ্ছে ওমর রাইতলানহুর পরবর্তীতে ओसमान रजिन्हर खिलाफर समयकार घटना सतजरीते ओसमान रजिद्लानुर खिलाफत नौबह अभिजान चालिय सजय कर मुस्लिम इतिहास प्रथम नौजुद्ध मुआब रदीतान रोमान्वर बिुदे अभिजान परचालना कर लौपथे बर्तमान ग्रीसर पूर्वे अवस्थित एक दीप आईलैंड अब रोडस से विजय कर लें तिप्पन्न हिजरीते नौजुद्धर ऊपर जोर प्रदान कर लें যুদ্ধ জাহাজ নির্মাণের জন্য বিভিন্ন ঘাঁটি বা কেন্দ্র স্থাপন করলেন যার মধ্যে একটি ছিল একর বা আক্রায় এবং আরেকটি ছিল মিশরে যে মুসলিমরা ছিলেন আরবের মরুভূমির মানুষ তারা অল্প সময়ের মধ্যেই একটি দক্ষ নৌবাহিনী গঠন করতে সক্ষম হলেন অনেকগুলো জাহাজ নির্মাণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় এবং অল্প সময়ের মধ্যে প্রায় সতেরোশো বৃহদায়তন এবং মজবুত জাহাদের সমন্বয়ে গড়ে উঠে এক বিরাট নৌবহর যা সব সময় রোমানদের মোকাবেলার জন্য সমুদ্র পথে প্রস্তুত থাকত মোয়াবির আদিউুর খিলাফতকালে বিয়াল্লিশ হিজড়িতে সিন্ধুর বিশেষ বিজয় হয় তেতাল্লিশ হিজড়িতে আফ্রিকার সুদান বিজয় হয় চুয়াল্লিশ হিজড়িতে কাবুল বিজয় হয় এবং হিন্দুস্থানে মুসলিমরা প্রবেশ করেন পঁয়তাল্লিশ হিজড়িতে আফ্রিকার আরও অন্যান্য অঞ্চল এবং বিস্তীর্ণ ভূখণ্ড ইসলামী খিলাফতের অধীনে চলে আসে চুয়ান্ন হিজড়িতে আমু দরিয়া অতিক্রম করে অর্থাৎ সেন্ট্রাল এশিয়াতে মুসলিমরা প্রবেশ করে এবং বুখারায় পৌঁছে যায় ছাপ্পান্ন হিজড়িতে সমরক্ষণ মুসলিমরা পৌঁছে যায় মোয়াবির রাজিউল্লাহুর সময়ে পরিচালিত এই সমস্ত অভিযান এবং জিহাদের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ তিনি আবারও আল্লাহর পথে জিহাদকে পুনরুজ্জীবিত করেছিলেন কেননা ওসমান রাজিউল্লাহুর শাহাদের পর থেকে যে সকল ফিতনা শুরু হয়েছিল সেগুলোর কারণে দীর্ঘ সময় জিহাদ বন্ধ ছিল এমনকি মোয়াবির রাজি উল্লাহানহু তিনি খিলাফতের বায়াত নেওয়ার আগ পর্যন্ত এই জিহাদ পরিচালনা করা সম্ভব হয়নি ওসমান রাজিদুল্লাহ্নুর সময়ে মুসলিমরা চীন পর্যন্ত খিলাফা বিস্তার করতে সক্ষম হয়েছিলেন এরপর ফিতনা শুরু হলে বেশ কিছু অঞ্চল মুসলিমদের হাত ছাড়া হয়ে যায় মাবের রাজিউল্লাহ সেগুলোকে পুনরায় উদ্ধার করেন এবং জিহাদ পরিচালনা করেন ওসমান রাজিউল্লাহুর অধীনে শামের গভর্নর থাকাকালীন সময়ে তিনি আমুরিয়া বিজয় করেছিলেন আমুরিয়া বর্তমান সময়ের আঙ্কারা তিনি খলিফা হওয়ার পর পুনরায় অভিযান প্রেরণ করেন এবং আবারও আঙ্কারা বিজয় করেন মাবির রাজিদুল্লাহুর খিলাফৎকালে অন্যান্য ঘটনা খারিদি ফিতনা মুদুল্লাহনুর খিলাফৎকালের প্রায় পুরো সময় জুড়েই খারেজিরা তাদের ফিতনা অব্যাহত রাখে এবং তাদের কেন্দ্র ছিল ইরাক এবং আমরা জানি খারেজিরা আলির হুকে হত্যা করেছিল এবং মোয়াবির রাজিউলানহুকেও হত্যার উদ্দেশ্যে আক্রমণ পরিচালনা করেছিল কিন্তু তিনি কিন্তু সেই আক্রমণ খুব মারাত্মক কিছু ছিল না এবং অল্প সময়ের ব্যবধানে তিনি সেরে ওঠেন আবারও অসুস্থ হয়ে যান সেই খারেজিদের সাথে কোনো একজন সাহাবিও ছিলেন না এই বিষয়টি প্রমাণ করে যে তারা ভ্রান্তির উপরে ছিল হকের উপর ছিল না হাসান রদিউল্লানহু যখন খিলাফে হস্তান্তর করলেন এবং মোয়াবের রহিতলানহুর কাছে বায়াত প্রদান করা হল তখন কুফার সেই বায়াতের পর খারিজিরা বিদ্রোহ করল তাদের মধ্যে প্রথম যে ব্যক্তি বিদ্রোহ করে তার নাম ছিল ফারুয়া বিন নাউফেল আশজাই এবং তাকে দমন করার জন্য মোয়াবের রহিতাহানহু বাহিনী পাঠালেন খারিজিরা পরাজিত হলো। সে সময় কুফার শাসক ছিলেন মোয়াবের রদিৎ লহুর সৎ ভাই জিয়া দিবনী আবিসুফিয়ান এবং তিনি তাদেরকে সেখান থেকে নির্মূল করেছিলেন মোয়াবির আইদুল্লাহ আনহু তার আমলে মুসলিমদের অনেক অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছিলেন অনেক রাস্তাঘাট নির্মাণ করেছেন এবং তিনি প্রথম ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী গঠন করেছেন রাষ্ট্রীয় চিঠিপত্র সংরক্ষণের জন্য রেজিস্ট্রি বিভাগ স্থাপন করেছেন এবং সকল চিঠিপত্রে মোহর অঙ্কন করার ব্যবস্থা করেছিলেন এটি ছিল তার শাসনামলের একটি উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কার বায়তুল্লাহ খিদমতের জন্য তিনি স্থায়ী খাদেম নিযুক্ত করেছিলেন এবং আল্লাহর ঘরের জন্য মূল্যবান রেশমি কাপড়ের গেলাফ তৈরি করেছিলেন ময়াবিয়া রাদিউল্লাহুর আমলে তেতাল্লিশ সিজরিতে বিশিষ্ট সাহাবি আমর ইবনুলাহাস রাদিউলানহু তিনি মৃত্যুবরণ করেন আমুর ইবনুল্লাহ রাদিউল্লানহু আরেকজন সাহাবি যাকে বিভ্রান্ত ব্যক্তিরা সমালোচনা করে এবং গালমন্দ করে থাকে ফাজল ইবনে জিয়া তিনি বলেন আমি আবু আবদুল্লাহকে বলতে শুনেছি অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বলকে বলতে শুনেছি যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে মোয়াবিয়া এবং আমুর ইবনুল্লাহকে যদি কোনো ব্যক্তি গালমন্দ করে তাকে কি রাফেজ বলা যাবে তিনি উত্তর দিলেন সাহাবিদের ব্যাপারে একমাত্র তারাই অর্থাৎ রাফিজি শিয়ারাই গালি দেওয়ার দুঃসাহস দেখায় যাদের অন্তরে খারাপি রয়েছে এবং কারও অন্তরে অশুভ বিষয় বা খারাপি না থাকলে সে কখনোই কোনো সাহাবির অসম্মান করতে পারে না ইব্রাহিম ইবনে মাইসরাহ তিনি বলেছেন আমি ওমর ইবনে আবদুল আদিজকে কখনও কাউকে প্রহার করতে দেখিনি তবে একবার দেখেছি তিনি এই জনৈক ব্যক্তিকে কয়েকটি বেতরাঘাত করেছেন কারণ সে মোয়াবিয়াকে গালমন্দ করেছিল মুসলিম শরীফে একটি হাদিস এসেছে রসুলল্লা সাল আলহাম মুয়াবিয়া সম্পর্কে বলেছেন আল্লাহ তার পেট পরিপূর্ণ না করুন আপাতদৃষ্টিতে হঠাৎ করে এই হাদিসটি বোঝা আমাদের জন্য কিছুটা কষ্টকর মনে হয় তবে এর ব্যাখ্যা জানলে সেটি আমার সহজেই বুঝতে পারি এমনি আব্বাস রদিউল্লাহ আনহু তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন আমি বাচ্চাদের সঙ্গে খেলছিলাম এমন অবস্থায় রসুল উল্লাহ সালু আলহসাল্লাম আসলেন ফলে আমি দরজার আড়ালে লুকিয়ে গেলাম তিনি আমাকে দু হাত দিয়ে ঘাড়ের উপরে আঘাত করলেন এবং বললেন যাও মুয়াবিয়াকে ডেকে আনো তিনি বললেন আমি গেলাম এবং ফিরে এসে বললাম মুয়াবিয়া খাচ্ছেন তিনি আবার বললেন যাও তাকে ডেকে আনো তিনি বললেন আবার ফিরে এসে বললাম মুয়াবিয়া খাচ্ছেন তখন তিনি বললেন আল্লাহ তার পেট পূর্ণ না করুন এবং মুসলিম রাহিমউল্লাহ এই হাদিসের মাধ্যমে রসুলুল্লাহ সাল্ল্লা উলিয় সাল্লামের দোয়া সংক্রান্ত হাদিসগুলো সমাপ্ত করেছেন যার উদ্দেশ্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে যে সকল বদা এবং গালমন্দ প্রকাশ পেয়েছে সেটা যদি ওই ব্যক্তির জন্য উপযুক্ত না হয় তাহলে এগুলো তার জন্য পবিত্রতা রহমত এবং সোয়াবের দোয়াতে পরিণত হয় সুতরাং মোয়াবির রাজিউল্লাহন সম্পর্কে সেই দোয়াটি প্রকৃতপক্ষে তার পক্ষেই ছিল যেমন রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম অন্যত্র অন্যান্য সাহাবিদের সম্পর্কেও বলেছেন কারো সম্পর্কে তিনি বলেছেন তোমার হাত ধুলো ধূষেরিত হোক কোথাও বলেছেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুন অথবা কাউকে বলেছেন তোমার সন্তান না হোক অথবা কাউকে বলেছেন তোমার বয়স বৃদ্ধিপ্রাপ্ত না হোক এবং এই সম্পর্কে ইমা মুসলিম কয়েকটি হাদিস উল্লেখ করেছেন যার ভেতরে মোয়াবির হাদিসটিও রয়েছে এর আগে রয়েছে আনাসিবনে মালিক রাজিতানহুর হাদিস আনাস বলেন উম্মেসুল্লামের কাছে একজন এতিম মেয়ে ছিল সুলাইম তারিমা মা রাসুল্লাহ সাল ওসাল্লাম সেই অতিম মেয়েটিকে দেখে বললেন তুমি কি সেই মেয়ে তুমি তো বড়ো হয়ে গেছো কাজেই তোমার বয়স আর না বারুক এই কথা শুনে মেয়েটি কাঁদতে কাঁদতে সুলাইমের কাছে আসলো উম্মে সুলাইম বললেন কি হয়েছে সে বলল নবীতজি আমার বিরুদ্ধে এরকম বলেছেন আমি এখন থেকে আর বড় হব না উম্মেসুল্লাইম এ কথা শুনে অস্থির হয়ে মাটিতে उर्ना हेचराते हेचराते द्रुत फिर आसलें ता देखे रसुल्लाह सल्लाम हे उम्मिम कि मेटी मन कर बददुआ कर जान तर बसार ना पड़े अनसरदील्लाहू बल्लन रसुल्लाह सल्लाम एकथा शुने हेसे दिलेंगे हे उम्मे सल्लामार रबर निकट हमार शर्तगुलिना रबर कार्त करी मानुष मानुष जे रूप सन्तुष्टिओ सरूप सन्तुष्ट हई मानूष जे रूप राग करे रूप राग करी এরপর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি বললেন আমার উন্মতির উপর আমি যে বদয়া করি যার উপযুক্ত সে নয় তাহলে সেটিকে তার জন্য পবিত্রতা এবং নৈকট্য বানিয়ে দিন যার বিনিময়ে কেয়ামতের দিন ইয়ে আল্লাহ আপনি তাকে নৈকট্য প্রদান করবেন এই হাদিসের পরেই ইমাম মুসলিম রহিমাউল্লাহ মুওয়াবিয়ার সেই হাদিসটি এনেছেন যেখানে রয়েছে রাসুল উল্লাহ সাল্ল্লাহি বলেছেন আল্লাহ তার পেট পূর্ণ না করুন সুতরাং আলিমরা মন্তব্য করেছেন ইমাম মুসলিম एक जटिले खूबी चमत्कार भाव उपस्थन कराधान साधारण भाव बाह्यिक दृष्टि अनेक मानुष यह हादीस बुझते भूल करत और मंदधारणा पोषण करत ओल मेकरम एखे इमाम मुस्लिम दिन सूक्ष्मभुज तीक्षण इश्तिहारे प्रशंसा कर तरह बेपारे आल्ला रहमतें दुआ कर इमाम नवबी रही हदीसर व्याख्य बोले इमाम मुस्लिम यह हादीशे बुझे मुआबर बददुआर उपयुक्त छिले ना কাজেই এখানে নিয়ে এসে সেই হাদিসটিকে উল্লেখ করেছেন ইমাম মুসলিম ব্যতীত অন্যান্য মুহাদ্দিস তারা এই হাদিসকে মুয়াবিয়ার প্রশংসা হিসেবেই গণ্য করেছেন কারণ তারা জেনেছেন পরবর্তীতে এটা মোয়াবিয়ার জন্য দুয়ায় পরিণত হয়েছে ময়াবিয় রাজিউল্লাহুর বিরুদ্ধে যে সকল বর্ণনা দেখা যায় তার কিছু দেখা যায় ইতিহাসের গ্রন্থে যেগুলো পরবর্তী সময়ে অর্থাৎ আব্বাসীয় শাসনামলে লেখা হয়েছে এবং মুয়াবির রাজিউল্লাহ তিনি ছিলেন উমাইয়া বংশের অন্তর্ভুক্ত এবং ইতিহাস থেকে আমরা জানি আব্বাসীয়রা ছিলেন উমাইয়া শাসনের বিরোধী সে কারণে পরবর্তী সময়ে ইতিহাস লেখার সময় তারা এমন কিছু বিষয় বর্ণনা করেছেন যেগুলো সঠিক নয় কিছু বানোয়াট এবং কিছু একেবারেই মিথ্যা সে সকল মিথ্যা এবং বানোয়াট বর্ণনা থেকে আল্লাহ তাল্লাহ আমাদেরকে হেফাজত করুন মুয়াবি রাজিউল্লা আনহু তিনি রাসুল উল্লাহ সলাল্লাহিস্লামের জন্য অজুর পানি নিয়ে আসতেন এবং এই খেদমতের সময় একদিন তিনি রসুল উল্লাহ সাল্লামের কাছ থেকে একটি জামা পেয়েছিলেন মুয়াবিয়া তিনি বর্ণনা করেছেন আমি রসুলের জন্য নবীর জন্য অজুর পানি নিয়ে আসতাম এবং নবী করিম সাল্লু আলু আসলাম তাকে বললেন আমি কি তোমাকে জামা পরিয়ে দেব। তিনি বললেন হ্যাঁ অবশ্যই আপনার জন্য আমার পিতামাতা মাতা কুরবান হোক এরপর রাসুল্লাহ সাল্লা উলাইসলাম তার গায়ের জামাটি খুলে আমাকে পরিয়ে দিলেন মুয়াবি রদিউল আনহু যখন ইন্তেকাল করেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি জামা দিয়ে তাকে তাফন করা হয়েছিল জীবনের শেষ কুৎবায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে মুসলিমদের উদ্দেশ্যে বলেছিলেন হে লোকেরা ক্ষেতের ফসল काटार समय समागत शासक छह उत्तम शासक तुम्हारा पाना जे आसारधमी जे भावबर्ती शासकरा उद्दीन मुहम्मद व आईला आलह ओसाबी व्लमी रबी रेइनडोज मीडिया प्रोजेक्ट सम्पर्क मीडिया অথবা ফেসবুক পেজ ডবু ডু ডলু অথবা ইউটু চ্যানেল wwwyoutubecom ডবল